সমাধানী শুর কু পল বিশ্রো হে يا ربي الله ربي كل وح وح وحياتي وقد عرفت الله ربي السلام عليكم ورحمه الله وبركاته السلام الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه وبعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা ওপর আমাদের আলোচনা চলছে কাসাস থেকে মুসা আলি সালামের বাল্য জীবনের ঘটনা মৌসা আলি সালামকে যখন তার মা নদীতে ফেলে দিলেন সন্দুক করে আর গিয়ে পৌঁছিল এ ফের বাড়িতে তারপরে মৌসা আলিমের মা বিচলিত হয়ে পড়লেন ছেলের জন্য হয়ে উম্মে ফারেগা। আল্লাপাক বলেছেন হৃদয় একেবারে বিচলিত হয়ে পড়ল ফারেগাহ মানে ধৈর্য থেকে একবারে শূন্য হয়ে গেছে ধৈর্য হারা হয়ে গেছে ইনকাদত লাতুব দিবে মনে হচ্ছিল যে সে প্রকাশ করেই ফেলবে যে বাবা রে এইটা আমার ছেলে দিয়ে দাও আমাকে বলেই ফেলবে লাউলা আন রাবাতনা আল্লা কালবিহা যদি তার অন্তরকে আমি সুদৃঢ় না করতাম আমি যদি শক্ত না করতাম তাহলে মনে হচ্ছে যে বলেই ফেলবে লেতা যাতে করে মমিনদের অন্তর্ভুক্ত সে হতে পারে মমিনদের গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা যতই বড় বিপদাবধ হোক না কেন ধৈর্য ধারণ করবে আর সুখের সময় আল্লাপাকের সুক্রিয়া আদায় করবে ওয়া কালা তে উখতে সেই সময় মুসা আলি সাল্লামের মা তার একটা মেয়ে ছিল যার নাম ছিল মারিয়াম মারিয়াম বিনতে এমরান তার বাবার নামও এমরান আর ইসা আলি সাল্লামের মায়ের নামও মারিয়াম ছিল আর মারিয়ামের বাবার নামও ছিল এমরান তো এখানে নামে আর বাবার নামে এক হয়েছে তো এই মারিয়াম বিনতে ইমরান অর্থাৎ মূসা সালামের এক বোন ছিল বড় বোন তাকে বল আকাল আলো উখতে হি মূসা মা তার বোনকে মানে মূসার বোনকে বললো কুস্তিহে যাও তো এ পিছনে পিছনে যাও ভাসিয়ে দিলাম কিন্তু ধৈর্য হচ্ছে না একটু দেখতে দেখতে যাও কোথায় যায় কোথায় উঠে দেখো তো ফাভাসোরাত বেহি আঞ্জনবিন দূর থেকে ওই মেয়ে মুসার বন দেখতে থাকলো অহম লায়াস অরুণ কিন্তু লোকেরা যে উঠাচ্ছে উঠিয়ে নিয়ে গেল টের পাচ্ছে না ওরা যে এই বোন হচ্ছে মুসার বন এটা তারা বুঝতে পারছে না ও হারামনা আলিহিল মারা দেয়া মিন কাবল যখন মুসা আলি ইসাল্লামকে শিশুকে নিয়ে যাওয়া হলো ফেরাউনের ঘরে সেখানে গিয়ে বিভিন্ন দায়ীরা আসলো স্তন্যদানের জন্য এই ছেলেকে নিয়ে যাব দুধ পান করাবো কিন্তু কারও স্তন্নে মুখ দিচ্ছে না দুধ টানছেই না আল্লাহ বলছেন আমি হারাম করে দিলাম মুসার ওপর আলমারা যা স্তন্য গ্রহণ করা দুধ পান করা অন্য কোন মায়ের কাছ থেকে দুধ পান করছে না মিন মিনকাবুলো এর পূর্বে ফাঁকা আলাদ সেই সময় এই মারিয়াম কিনারা কিনারা নদীর গিয়ে ওই প্রাসাদে উঠেছে গিয়ে বলল যে দেখো তোমরা তো দেখছি যে এই ছেলে নিয়ে সমস্যাই পড়েছ কারো দুধ পান করছে না ছেলে তো মরে যাবে তবে এই একজন মহিলা এই শহরে আছে আমি জানি সে মহিলা কিন্তু বড়ই ভালো মানুষ এবং তার দুধ খুব ঠান্ডা এবং যে কোনো বাচ্চা দুধ পান করলে শরীর স্বাস্থ্য খুব সুন্দর থাকে থাকে যদি বল তো আমি ডেকে দেব। ঠিক আছে খুব ভালো কথা ফাকালাত। মুসার বলল হাল আদুলকুম আল্লা আহলে ভাই তিন তোমাদেরকে কি বাতলিয়ে দেবো এমন একটা পরিবারের কথা এক ফলু নাহু যেই পরিবার এই ছেলে লালন পালন করবে স্তন্যদান করবে সেই মহিলা তোমাদের জন্য অহম লাহু না সেহন এবং তারা বড়োই হিতাকাঙ্ক্ষী হবে এমন না যে ছেলেকে কষ্ট দেবে বা ছেলে ক্ষতি হবে কিছু না বড়ই দরদি হবে ফারাদাদ না হুই এলা উম মেহি আল্লাহা বলছেন এইভাবে এই মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম আল্লাহ আকবার। আবার মায়ের কাছে ফিরে চলে আসলেন তাই তাকার রায় নোহা যাতে তার মায়ের চক্ষু শীতল হয় ওয়ালা তাহান আর দুশ্চিন্তায় না পড়ে ওয়ালে তালামা আর ভালো করেই যেন জানতে পারি আন্না ওয়াদাল্লাহ হাক্কুন নিশ্চয়ই পাকের প্রতিশ্রুতি সত্য আল্লাহ আল্লাপাক যে ফেরেসটাকে দিয়ে জানিয়ে দিয়েছেন যে ইনারাদ্দু এলেই এই ছেলে তোমার কাছে ফিরে আসবে আর রসুলও হবে এই ওয়াদা আমি বাস্তবে দেখিয়ে দিলাম ওয়াল্লা কিন্নম্লাই আলমুন কিন্তু অধিকাংশ মানুষ জানে না আসলে ওলাম্মা বালাগা শুদ্ধ তারপরে বাল্য জীবন কিভাবে মানুষ হইল কতদিনে হইলো এইসব কথা আল্লাহ এখন সংক্ষেপ করে দিয়ে এখন বলছেন যখন মুসা আলি সাল্লাম শাবালক হয়ে গেল বালাগাশুদ্ধ নিজের যৌবনে পদার্পণ করল ওয়াস্তাওয়া এবং সে পূর্ণ বয়সে পৌঁছিল তখন তাকে আমি বিচার জ্ঞান দান করলাম এবং এলমদান করলাম ওয়া কাজা আলা নাজিজল মহসেনিন এইভাবে সৎকর্মশীলদেরকে আমি বদলা দিয়ে থাকি ও দাখালিন আল্লাহাক বলছেন একদিন মুসা আল সালাম বড় হওয়ার পরে মেসরের রাস্তায় ঘোরাফেরা করছিলেন এমন এক সময় যেই সময় শহরবাসীরা একটু গাফিলতি থাকে মানে রাস্তাঘাটে চলাফেরা করে রৌদ্রের সময় দুপুর থেকে নিয়ে এই আসর পর্যন্ত বৈকালবালা বিশ্রামের সময় খেয়ে দিয়ে ঘরে বিশ্রাম করে এই সময় আল্লাহ বলছেন ও দাখাল আল মদিনা শহরে প্রবেশ করল মূসা আল্লাহনে গাফলা তিমিন আহলে শহরবাসীর বিশ্রামের সময় ফিহা ফওয়াজ সেখানে দুইজন মানুষকে তিনি দেখলেন যে তারা মারামারি করছে লড়াই করছে হাজামিন শিয়াতে এই লোকটি মানে একটি লোক ছিল তার দলের মানে ইসরাইল গোত্রের আর ওয়াহাজামিন আমিন আদুবাহি আর আরেকটি লোক ছিল তার শত্রুপক্ষের অর্থাৎ ফেরাউনের বংশের হাস্তাঘা সাহুল্লা জিমিন শিয়া তহ আল্লাজিমিন আদু যখন ওই ইসরাইল মূসা আল্লাহ বংশের লোকটা দেখেছে মূষাকে ভাবলো যে এটা তো আমার বংশেরই লোক তাহলে আমার তো উপকার করবে তখন ফরিয়াদ করলো সাহায্য চাইলো যে মুসা দেখছো দেখছো আমাকে মারছে তারপরে ওই কিভতি যেহেতু শাসক গোষ্ঠীর লোক শাসক বংশের লোক সে বেশি প্রভাব খাটাচ্ছিলো দাপট দেখাচ্ছিল पाली जाता घुषि खेले मारामी कर पाली फासिरा जै व्यक्ति मुसा आलिस्लम दलर छो वंश से फरियाद कमना करलो ওই ব্যক্তির বিরুদ্ধে যে ছিল তার শত্রুপক্ষের মানে ফেরাউনের বংশে হওয়াকু মুসা মুসা ল তখন একটা ঘুষি দিয়েছিলেন ফাঁকাজা আলিহি তাকে খুন করেই দিলেন মরে গেল লোকটি একটা ঘুষি খেয়ে মরে গেল ইচ্ছা ছিল না মারেন আসল এটাকে বলা হয় কাতলে খাতা ভুল করে মারা এমন অস্ত্র দিয়ে মারলেন যাতে সাধারণত মরে না বা কাতলে শিবাহাম আসলে যান থেকে মেরে দেওয়ার উদ্দেশ্য ছিল না তাহলে ইচ্ছা করে মারেননি মোসা আল ইসালাম আলাহ আমিন আমলি শয়তান তখন মোস মনে মনে বললেন এটা শয়তানেরই কাজ হয়ে গেল আমার দ্বারা একটা শয়তানি কাজ হয়ে গেল যদিও অনিচ্ছাকৃত ইন্নাহু আদুন মদিল্লম মবিন নিশ্চয়ই শয়তান বড়ই শত্রু কিন্তু মানুষের আর স্পষ্ট গুমরাকারী আমাকে পথভ্রষ্ট করে দিল কেমন একটা খারাপ কাজ আমার দ্বারা করিয়ে দিল আমি তো মনেই করিনি যে এই কাজ হবে আমার দ্বারা কালা তারপরে দু রব্বন্নি জালাম তো নাফসি আল্লাহ আমি আমার উপরে জুলম করেছি ভুল করেছি আল্লাহ ফাঁক ফিরলি আল্লাহ তুমি মাফ করে দাও ফাগাফার আলো আলাহ তখন তাকে মার্জনা করে দিলেন যে তুমি ইচ্ছা করে তো মারুনি আল্লাহ মাফ করলেন ইহিম নিশ্চয়ই তিনি বড় মার্জনাকারী আল্লাহ এবং বড় দয়াবান মুজরমিন মুসা আলি সাল্লামকে আল্লাহ পাক যখন মাফ করলেন তখন তিনি আল্লাহর শুকরানা স্বরূপ একটা ওয়াদা করলেন আল্লাহর সাথে যে আল্লাহ তুমি যখন আমার উপরে এই অনুগ্রহ করলে মাফ করে দিয়ে। তো ফালান আকোনা জাহির আলীল মিন জীবনে কখনো কোনো অপরাধীর সাহায্য করব না মারামারি করবে ঝগড়া করবে আর দোষ করবে আর তার সাঁত দেবো তার সাপোর্ট করব। এটা কখনো করব না নবী করিমানিস তোমার ভাইয়ের সাহায্য করবে সে জুলুম করলেও সাহায্য করো আর মজলুম নির্যাতিত হলেও সাহায্য করো সাহাবিরা বুঝতে পারলেন যে নির্যাতিত যদি কেউ হয় একটা লোকে ধরে মারছে কেউ তাহলে ওর সাহায্য করবো কেউ রক্ষা করবো বাঁচাবো একটা লোকের টাকা পয়সা বেমানি করলো ছিনতাই হইলো লুটপাট হলো তাহলে তার সাহায্য করব। কিন্তু যারা লুটপাটকারী তাদের কি করে সাহায্য করব। খুনির কি করে সাহায্য করব। ফাকাইফা আনসরো জালেমান জালেমের কি করে সাহায্য করব। করবো ইয়ারসুল্লা তখন বলেছিলেন তাকুফু আনি জুলমে তাকে জুল করতে দেবে না বল প্রয়োগ করে তাকে জুলম থেকে বিরত রাখবে এটা হচ্ছে ফাজালে কানরো কা ইয়াহু এটা হচ্ছে তার সাহায্য করা তাহলে যদি কোথাও লুটপাট হয় চিন্তায় হয় তাহলে চিন্তায়কারীকে ধরা চিন্তাকারীদেরকে প্রতিহত করা এটা হচ্ছে ওর সাহায্য করা শুধু ওই যার চিন্তায় হয়েছিল তার সাহায্য করার নাই ওকে পাপ থেকে বাঁচানো যে কোনো পাপিকে পাপ থেকে বাধা দেওয়া এটা হচ্ছে তার সাহায্য করা এটা ছিল জাহিলি যুগে মুশরেক আমলে জালেমানা প্রবাদ তাদের উদ্দেশ্য ছিল এই বাক্যটা থেকে এটা একটা প্রবাদ ছিল যেটা হাদিসে পরিণত হয়েছে হাদিসে পরিণত হয়ে সেটা ইসলামিক অর্থ হইলো যেটা বললাম আর জাহিলি যুগের মুশ্রিক কাফের আরবের তারা বলতো অনসুর আখা কা জালেমানুমান এটা তাদের প্রবাদ ছিল প্রবাদ বুঝলেন তো না প্রবাদ কি তোমার ভাই মানে তোমার সজাতিকে তোমার বংশের লোককে যে কোনো অবস্থায় সাহায্য করো জালেম হলো সাহায্য করো আর নির্যাতিত মজলুম হলেও সাহায্য করো যেমন আজকালকার মানুষেরা যদি দেখে যে আমার বংশের লোকের সাথে লড়াই যদিও নিজের বংশের লোকই জুলুম করেছে তারপরে নিজের পক্ষ থেকে লাঠিনে মারামারি করতে বেরোবে অথচ উচিত ছিল নিজের বংশের লোকে শাসন করা তাই না এটা জাহিরি যুগের চরিত্র যেই চরিত্র মুসলিম সমাজে ঢুকে পড়েছে এখানে আমাদের অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদুদ্দো জানবী আমার পক্ষ থেকে এবং শুভেচ্ছা ও মুবাদ করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা সোমবার সন্ধ্যা ষাটটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে বাংলায়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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলেন দেখুন সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের বিষয়বস্তুর দিকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সুরায় কাস আয়াত নম্বর আঠারোতে মহান আল্লাহ মুসা আলি সালামের। ঘটনা সম্পর্কে এরশাদ করছেন ফাস বাহা ফিলাদ মু আলহিসাল্লাম অনিচ্ছাকৃত একজন কিবতিকে ফেরাউনের বংশের লোককে একটা ঘুষির দ্বারায় মেরে দিয়েছিলেন ইচ্ছা ছিল না মারার কিন্তু সে মারা গিয়েছিল ঘোরাফেরা করছেন শহরে আছেন কিন্তু ভয় লাগছে যদি জানতে পারে তাহলেই ধরে ফেলবে ফেরাওন আর ফেরাউনের প্রশাসন আর আমাকে খুন করে দিবে। আল্লাহা বলছেন ফাস বাহিলাতে শহরে সকাল করেছেন সকালবেলা করছেন দেখছেন কোনো দিকে কেউ আসছে না তো ধরার জন্য কেউ নেই তো আবার এরকম ফায়জ আল্লাহ ইস্তানসা আমস আজকেও দেখছে গতকালকে যে ইসরায়েলি তার বংশের লোকটা মারামারি করেছিল আজকে আর লোকের সাথে মারামারি করছে। হঠাৎ করে দেখছে কি ওই লোকটি যে গতকালকে সাহায্য চেয়েছিল আস্তে আস্তে আবার চিৎকার করে সাহায্য চাইছে কালাল্লাহ মুসা তখন মূসা আলি সাল্লাম বললেন তাকে মুবিন নিশ্চয় ইনাকাল্লা পথভ্রষ্ট স্পষ্ট কিন্তু একেবারে তুমি ঝগড়াটে বেকুফ লোক কাল কেউ ঝগড়া আজ কেউ ঝগড়া তুমি যদি ভালো মানুষ হবে আর একবার ঝগড়া প্রতিদিন ঝগড়া এটা কেমন কথা মূসা আলি সাল্লাম দেখলেন যে এখানে প্রভাবশালী দাপটওয়ালা হচ্ছে এই দিনও লড়াই চলেছিলো ওই কিপ্তি ফেরাউনের বংশের এক লোক আর এদিকে ছিল ওই লোকটা যে লোকটা গতকালকে মুসা আলহিসের বংশের ঝগড়ায় লিপ্ত ছিল তো মুসা আলিস চাইলেন যে লোকটা জুলম করছে ওই কিপ্তি ফেরাউনের বংশের ওকে একটু সরিয়ে দি ধাক্কা দিয়ে সরিয়ে দি ওই দিকে যেমনি হাত বাড়াইতে গিয়েছেন এর সন্দেহ হয়ে গেছে চোরের মন পুলিশ পুলিশ তাই না এর সন্দেহ হয়েছে কালকে একটা ঘুষিতে এক লোককে মেরেছে মনে হয় আমাকে ঘুষি মারতে আসছে এই ভয়ে তখন হঠাৎ করে বলবে যে মূষা তুমি কেমন লোক কালকে এক লোক মেরেছো মনে হয় আজকে তুমি আমাকে মারবে এরিম করে এই কথা বলতেই ফেরাউনের বংশে যে লোকটি ঝগড়ায় লিপ্ত ছিল ও তো জানতে পারল তত্ত্ব ফাঁস হয়ে গেল দৌড় দিয়ে গিয়ে ছুটে গিয়ে ফেরাউনের দরবারে হাজির আরে জানেন জানেন গতকালকে যে খুনের ঘটনা ঘটেছে ওটা তো মূষা করেছে খুনে জানলাম সমস্যা সৃষ্টি করে দিল বোকা লোকেরা এই রকমই সমস্যা সৃষ্টি করে আল্লাহ পাক বলছেন সালাম্মা আন আর জিহো আদু উল্লাহমা যখন মুসা আলি সাল্লাম চাইলেন যে ওই লোকটি যেই লোকটি এই উভয়ের শত্রু মানে এই মুসা আলি সাল্লামের শত্রু আর মুসা আলি সাল্লামের বংশের যে লোকটি দুজনের শত্রু অর্থাৎ ফেরাওয়ান বংশের লোক যে বাড়াবাড়ি করছিল ওকে ধরতে গিয়েছে হাত বাড়িয়েছেন কালা মূসা তখন ওই ইসরায়েলি লোকটি অর্থাৎ মুসা আল ইসলাম বংশের লোকটি বলছে হে মৌসা আ তরি তোলানি তুমি মনে হচ্ছে আমাকে খুন করতে চাইছো কামা কাতাল তানফসান বিল আমসে যেমন গতকাল একটা লোকে খুন করেছো আজকে আমাকে মনে করবে তুমি ইন তুরিদ ইনতাকুন জব্বার ফিল আর মনে হচ্ছে যে তুমি পৃথিবীতে তুমি অহংকার প্রকাশ করতে চাও তুমি বাড়াবাড়ি করতে চাও অমাতুরিদ আনতাকুন আমিন মুসলিহীন আর তুমি সংস্কারকারীদের সংশোধনকারীদের অন্তর্ভুক্ত হতে চাও না ওর ধারণা যে আমাকে মেরে দিবে। খবর পৌঁছে গেল ফেরাউনের দরবারে যে মুসাই কালকের খুনি অজাহারা জলুমিন আকসাল মদিনাতে ওখানে আলাপ আলোচনা হচ্ছে যে তাহলে ধরো মূসা কোথায় আছে ধরো ধরো সেনাবাহিনীকে পাঠানো হচ্ছে প্রশাসন পাঠানো হচ্ছে ধরো ওই সময়ে একজন হিতাকাঙ্ক্ষী ফেরাউনের দরবারে ফেরাউনের বংশেরই লোক ছিল আর আরেক দল বলছে যে মুসা ইসলামের বংশের লোক ছিল কিন্তু সঠিক হচ্ছে যে ফেরাউনের বংশের লোক কারণ দূরের লোক ফেরাউনের বিশেষ দরবারে গুপ্ত মিটিং হচ্ছে যে মুসাকে ধরে নিয়ে এসে এখনই খুন করা হবে এই কথা কি করেই জানবে তাহলে নিশ্চয়ই ঘনিষ্ঠ তার ঘরের আপনজনই ছিল কিন্তু ভিতর ভিতরে মুসার প্রতি মান নিয়ে এই ফেরাউনের ধর্মকে বিশ্বাস করতো না তো সেই ব্যক্তি আর ন্যায় নীতি অবলম্বন করে অনেকে হয়তো শিরকুফুরের অবস্থায় থাকলেও জুলমত্যাচার পছন্দ করে না নাই নীতি পছন্দ করে অনেক লোক রয়েছে দিন ইসলাম হয়তো পালন করে না কিন্তু ন্যায় ভালোবাসে অন্যায়কে ভালোবাসে না এই লোকটাকে মেরে দেওয়া অথচ ইচ্ছা করেছে খুন করেনি দৌড় দিয়ে এসে সংবাদ দিয়ে দিল মুসাকে যে মুসা তাড়াতাড়ি পালাও তোমার সম্পর্কে কিন্তু মিটিং হয়ে গেছে মারবে তোমাকে ও যা আর জলুমিন আকসাল মদিনাতে শহরের এক প্রান্ত থেকে একজন লোক ছুটে আসলোয়াস আহ ছুটি আসলো কালা এসে বলো মুসা ইন্নাল মালা ইয়া মিরুন সংসদ সদস্য রাফেরাউনের তোমার সম্পর্কে সলা পরামর্শ করছে মিটিং করছে লুক আ তোমাকে খুন করার উদ্দেশ্যে ফাখরুজি তুমি মেসর থেকে বেরিয়ে পড়ো তাড়াতাড়ি ইন্নিলাকা মিনান্না সে আমি তোমার জন্য হিতাকাঙ্ক্ষী ফাখা রাজা মিনহা খায়ে তখন মুসা আলিসাল বেরিয়ে পড়লেন ভয়ে ভীত হে আর এদিক সেদিক তাকাতে তাকাতে কি জানি কোন নাকি ধরবে নাকি কাল আর দু হচ্ছে আল্লাহ পাকের কাছে রব্বে নজ্জিন ইমিনাল কৌমিজালেমিন আল্লাহ আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করো ওয়ালাম্মা তাজিলকা মাদিয়ানা তারপরে চলতে চলতে চলতে মিসর থেকে বেরিয়ে অন্য দেশে চলে গেল মাদিয়ান ফেরাউনের আইতে নেই এলাকা এই দেশ বর্ডার পার। মাদিয়ান চলে আসে আল্লাহ বলছেন যখন মুসা আলী সাল্লাম মাদিয়ানের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন কালা তখন দোয়া খুললেন আশা আরব্বী আই এহদিয়ানী সওয় আশা করি যে আমার প্রতিপালক আমাকে সঠিক রাস্তা দেখাবে রাস্তাও জানা জীবনে মিশর থেকে বাইরে যায়নি মাদিয়ান কোন রাস্তা দিয়ে যাও তখনকার যুগে রোড রাস্তাও ছিল না বড় মানুষের চলার মতো কোনো রাস্তা ছিল না মরুভূমি কার্গন লিখেছেন সাত দিন সাত রাত কন্টিনিউ তিনি হেঁটে যাচ্ছেন চলছেন পায়ে হেঁটে কাছে যখন পৌঁছিলেন ওয়াজাদা আলী ওমাদ মিনান্নাস একদল মানুষকে পেলেন ইয়সকুন তারা পানি পান করাচ্ছে তাদের গবাদি পশুকে ওয়াজাদা মিন্দু আর দুই জন মহিলাকে দেখলেন তারা নিজের ছাগলগুলিকে নিয়ে দূরে দাঁড়িয়ে আছে ছাগলগুলিকে থেমে রেখেছে আসতে দিচ্ছে না পানির কাছে আর পুরুষদের মধ্যে একাকার হয়ে যাচ্ছে না কেন পুরুষদের সাথে মহিলাদের একাকার হয়ে যা ঘাসাঘাসি করা এটা ইসলামী শরীয়তে যায় না এটাই ছিল প্রাচীন শরীয়ত এটাই ছিল মুসা আলি ইসলামের আদর্শ যা ইয়াহুদিরা পরিত্যাগ করেছে উল্লঙ্গ হয়েছে এটাই ছিল ইসা আলী ইসলামের আদর্শ যা খ্রিস্টানরা পরিত্যাগ করেছে উল্লঙ্গ হয়েছে তাদের মহিলারা কাপড় খুলে উলঙ্গ অর্ধ উল্লঙ্গ হয়েছে আল্লা প্রদত্ত দিন মুসাঈসা আলাামের দিন এইরকম নগ্নতা ছিল না আলাদা হয়ে কাজ করে মেয়েরা কাজ করবে আলাদা হয়ে পুরুষরা যখন চলে যাবে তখন এই মেয়ে দুটি পানি পান করাবে কালা মাখা দেবো কামসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমাদের সবাই পানি পান করাচ্ছে পশুকে তোমরা করছো না এখানে তোমরা বকরি ছাগল ঘিরে দাঁড়িয়ে আছো কালাতা এই দুই মহিলা বলল লা আমরা অতক্ষণ পানি পান করাবো না আমাদের পশুকে হাত্তা ইউসদের যতক্ষণ পর্যন্ত রাখালরা চলে না যাবে এখান থেকে প্রস্তান না করবে ও আবুনা আবু মহিলা তোমরা কেন এসছে বকরি নিয়ে পানি পান করে তোমার বাপ ভাই নেই পারে, তার উত্তরও মেয়েরা বড় ছালা সাথে সাথে উত্তর দিচ্ছে ও আবু না সেই আমাদের কোনো ভাই নাই, আর আমার পিতা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে সেই খুন কেবির চলাফেরা করতে পারেন না তিনি এসব কাজ করতে পারেন না তাই আমাদের এসব কাজ করতে বাধ্য হতে হচ্ছে তাহলে মহিলারা এমন কাজ করতে পারে যেখানে পুরুষদের ভিড় ভাড় নেই শুধু মহিলারা কাজ করুক মহিলা সেকশানে যেখানে মহিলা পেশেন্ট আছে, সেখানে শুধু মহিলারাই থাকুক ডাক্তার হোক অথবা নার্স হোক তা শুধু থাকুক এইভাবে ইসলামে উত্তম বিকল্প অবশ্যই আছে সমাধান আছে কিন্তু ইসলামী সমাধান আজকের লোকেরা গ্রহণ করতে চায় না যার ফলে বিপর্যয় সৃষ্টি হয়েছে যার ফলে ব্যবিচার মাথা উঠিয়েছে আল্লাহ পাকরবুল আলমিন বলছেন যে মুসা আলী সালাম তখন মায়া লাগলো দেখে মেয়েগুলিকে বললেন তোমরা এখানে দাঁড়াও আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের ছাগলগুলিকে পানি পান করিয়ে দিই ফাঁসাক আল্লাহমা এই মেয়ে দুটি ছাগলগুলিকে পানি পান করিয়ে দিলেন মুসা সুমাতাওয়াল্লা ইস দিল কিন্তু এক পয়সা তাদের কাছে চাইলেন না রবের কাছে চাইছে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আল্লাহর কাছে চান ফাঁকাল রব্বে হে আল্লাহ হে প্রতিপালক ছোট দোয়া কিন্তু আল্লাহর কাছে আর আল্লাহ দিলেনও সুব্যবস্থা দশ বছরের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন একদিন দুদিন না ততদিনে ফেরাউন ভুলে যাবে এই অপরাধের কথা এই কেস মানুষের মগজ থেকে মুছে যাবে ইচ্ছা করলে মেয়েদের কাছে চাইতে পারতেন দেখো আমি অনাহারে আছে তোমাদের কাজ করে দিলাম বাড়িতে কিছু নিয়ে আস আজকালকার মুসলমান হইলে সাথে সাতে আগেই চুক্তি ঠিক আছে কাজ করে দেবো কী দেবে আর না হলে কাজ করে দেওয়ার পরে তোমাদের এত এহসান করলাম এতটা সাহায্য করলাম কিছু দেবে না খালি হাতে ফেরাবে নিয়ে আসো কিছু না আল্লাহর কাছে চাইছেন এই হচ্ছে আম্বিয়াদের আদর্শ এই জন্য আল্লাহাক রবুল আলমী নবী রসুলগনের সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী করেছেন আকিদার ক্ষেত্রেও এবাদতের ক্ষেত্রেও আর আখলাখ চরিত্রের ক্ষেত্রেও মানুষের দারস্ত হননি তারা কখনো আল্লাহ এই জন্য সম্মানিত করেছেন তাদেরকে মেয়েরা বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে আব্বাকে বলল আব্বা বললো যে ঠিক আছে তাহলে লোকটিকে ডেকে নিয়ে আসো ফাজা আহদাহমা তামসি আলা এসতেহিয়া ওই দুই বোনের এক বোন আসলো এক মেয়ে আসলো কিন্তু রাস্তায় চলছে বড় লজ্জার সাথে লজ্জা শিলা আর আজকালকার মহিলারা সদর রাস্তা মহিলাদের জন্য আর ভালো মানুষ পুরুষদের জন্য এই দিকে যান হয় ওই দিকে যান আপনি রাস্তা খুঁজে নেন্লাম বলেছেন আলেই কোন হে নারীরা তোমরা রাস্তার কেনারা দিয়ে চলবে তাতেই তোমাদের মান ইজ্জত আছে পুরুষদের সাথে একাকার হয়ে রাস্তার ভিড় ভাড়ে চলবে না সম্মানিত ভাত্রমণ্ডলী মুসা আলি সাল্লামকে ডেকে পাঠালেন এই মেয়ে দুটির বাপ মুসা আলাইসালাম গেলেন আর সেখানে যাওয়ার পরে সমস্ত ঘটনা বর্ণনা করলেন আল্লাহ পাক তার জন্য থাকারও ব্যবস্থা করে দিলেন খাওয়ারও ব্যবস্থা করে দিলেন এমন কি থাকা খাওয়ার সাথে সাথে যুবক মানুষের জন্য স্ত্রীর প্রয়োজন তারও আল্লাহ ব্যবস্থা করলেন ব্যবস্থা আল্লাহাক করলেন এ হচ্ছে আল্লাহর আস্থা ভরসার শুভ পরিণাম আর কামলে তৌফিক দান করেন আল্লাহর ভরসা করা তৌফিক দান করেন সাল্লাহ আলী মোহাম্মদ আলহি ও আজমাই بشرو حياتي من اغاث الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش الا في رضا ربي السمائي مذ عرفت الله ربي حل وحل وحل حياتي Dr. Zakir Naik's and Farrak Naik's lectures at the Malaysia Reverts Camp, Perlis, on 16 17th and 18th August 2019, live. Please join me to give a very warm welcome to Dr. Zakir Naik. Live telecast on Peace TV network, satellite and mobile apps. facebook and youtube from masjid al hussein Kuala perilous malaysia on friday 16 august 2019 at 2 p.m Malaysian time and 10 a.m uae time dawah or destruction by Farag night on saturday 17 august 2019 at 9 p.m malaysian time and 5 10 p.m uae time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 দেখুন নবীদের প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথপ্রদর্শক প্রতি সতর্ক যারা সন্ধিহান বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি